মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদানিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির আউলিয়া বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব শরীয়তের মর্যাদা ও উপলব্ধির গভীরতা সম্পর্কে আল্লাহ যেন আমাদের এই আলোচনা কবুল করেন আমিন শরীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিশেষ করে মুসলিম নিঃসন্দেহে আমি আপনি আমরা জানি যে আল্লাহ রব্বাহ আলমিনের পক্ষ থেকে যে শরীয়ত নাজিল হয়েছে তা পুরো মানবজাতির জন্য কিন্তু আমরা যারা মুসলিম তারা শরীয়তের মর্যাদা সম্পর্কে অনেকটাই অসচেতন এই সচেতনতা অবলম্বন করার জন্য আজকে আমাদের এই বিষয় আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমেনের পক্ষ থেকে যে বিধান এসেছে সেটারই আনুগত্য করা এর বাহিরে কোনো থিওরি কোনো মতবাদ কোনো ইজম কোনো দর্শন কোনো মাঝাব কোন। मानव रचित पद्धतर अनुसरण कर अनुमति नहीं सल्ला अलहसल्लम यधिकार छना सुरा अल जासिया अठारो नम्बर आयते आल्लाह रबुल आलमीन मुहम्मद सल्लाह अलहीसल्लम के लक्ष्य करुम्मा जा अल निका आला शारीम फिहा আল্লাহ তত্তাবি আহুয়া আল্লা দিন আল্লাহ আলমুন হে মোহাম্মদ আপনাকে নির্দিষ্ট একটি শরীয়তের উপরে প্রেরণ করেছি শরীয়ত যে সমস্ত কার্যক্রম নির্ধারণ করেছে তার উপরে আপনাকে প্রতিষ্ঠিত করেছি ফত্তাবি হা সুতরাং আপনি এই শরীয়তেরই আনুগত্য করুন অলা তত্তাবি আহুয়া আল্লা দিন আল্লাহ ওই সমস্ত লোকদের প্রবৃত্তির खेलखशर पद्धतर रीति नीतर आपने अनुसरण करबा जाने आयात के प्रमाणित है जख आल्लाह रब्बुल ला आलमीन मुहम्मद सलोल्ला आलहीसलम के निर्दिष्ट एक शरियतर उपरेत करण करत अर्थ रीति बा नीति বা পদ্ধতি মুসলিম ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নীতি বা পদ্ধতির অনুসরণ করাকেই শরীয়ত বলে আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল মায়েদার ৪৮ আটচল্লিশতম রায়তে বলেছেন লিকুল্লিন জা আল্লা মিনকুম শির আত মিনহাজা আল্লাহ বলেছেন প্রত্যেককে আমরা নির্দিষ্ট শরীয়ত ও নির্দিষ্ট পদ্ধতির উপরে সৃষ্টি করেছি পৃথিবীতে যত উন্মত এসেছিলেন প্রত্যেক উন্মতের এক একটা শরীয়ত ছিল এক একটি পদ্ধতি ছিল তারা পরিচালিত হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে আমি আল্লাহর সৃষ্টি মানুষ আমি আল্লাহকে বিশ্বাস যখন করেছি আল্লাহর প্রতি যখন ইমান এনেছি তখন যে কোনো পদ্ধতিতে যে কোনো থিওরিতে যে কোনো নিয়মে চলার অধিকার আমার নেই আমাকে পরিচালিত হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট পদ্ধতিতে এবং শরীয়ত অনুযায়ী আল্লাহরাবুল আলমিন সুরায় সুরা তেরো নম্বর আয়াতে বলছেন সারা লকুমিন মা ওস বিহি নুহা ওদি আসইনা বিহি ইব্রাহিম আল্লাহ বলছেন তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করা হয়েছে একটি শরীয়তের উপরে নীতির উপরে আপনাকে এবং আমাকে চলতে হবে আর এইভাবেই চলেছেন নূ আল্লাহাল্লাম যার উপরে আল্লাহ রাবুল আলমীর শরীয়তকে বিধিবদ্ধ করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আপনাকেও এই রীতির উপরে চলার জন্য ওই করেছি অনুরূপভাবে এই একই রীতির উপরে চলার জন্য আমি ওহি করেছিলাম প্রত্যাদেশ করেছিলাম এব্রাহিম মৌসা এবং ঈসা আলিহিমুসাল্লামকে সুতরাং কোনো ব্যক্তিরই অনুমতি নেই শরীয়ত ব্যতীত আল্লাহ কর্তৃক প্রেরিত অভ্রান্ত সত্যের উচ্চ পবিত্র পবিত্রকুরের এবং সই হাদিসের ব্যতিরিকে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলমের রাখেননি যদি আমি এর আনুগত্য না করি তার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ আমাকে সেটা চূড়ান্তভাবে লক্ষ্য করতে হবে যে কোন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর আমি কোনটাকে গ্রহণ করব। সমানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আরাফ তিন নম্বর আয়াতে বলছেন ইত্তাবে উম আিলাই ই কুমির তোমরা আনুগত্য করো তারই যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে নাজিল করা হয়েছে আউলিয়া। এছাড়া অন্য কোনো আউলিয়া, কোনো অভিভাবক কোনো মনীষী কোনো পণ্ডিত কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক অনুসরণ করোনা অলা আত্মাবিহ মিন্দু আউলিয়া। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা ব্যতীত কোনো ব্যক্তি কোনো পণ্ডিত কোনো দাতা, কোনো দর্শন দাতা। অন্য কোনো ব্যক্তির অনুসরণ করো না কলিলাম্মাত যে নসিহত তোমাদেরকে করা হচ্ছে এই নসিহতকে মেনে নেবে অল্প সংখ্যক মানুষ সমন্বিত দর্শক মন্ডলী আপনাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ রব্বুল আলম ইঙ্গিত দিয়েছেন এই নির্দেশ এই নসিহত এই প্রত্যাদেশ সকল মানুষ অনুসরণ করবে না এক শ্রেণীর মানুষ এটা অনুসরণ করবে যাদের সংখ্যা হব অত্যন্ত কম সুতরাং আপনাকে এবং আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমি শরীয়তের বাহিরে যাব না রসল সাল আলিগাসাল্লামের যেমন অন্য কিছু অনুসরণ করার অধিকার ছিলরা না তারই উন্মত হিসাবে আমাদের কোনো অধিকার নেই আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলিগাসাল্লাম সম্পর্কে বলছেন সুরাত উন্নজম তিন এবং চার নম্বর আয়তে অংল মোহাম্মদ সাল্লাম স্যার এই বিষয়ে নিজের প্রবৃত্তি অনুযায়ী কথা বলতেন না যতক্ষণ না তার উপরে ওহি নাজিল করা হয়েছে অর্থাৎ যেটা ওহি হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেটাই শরীয়ত আর প্রত্যেক উম্মতের নির্দিষ্ট শরীয়ত ছিল আমাদেরও সেই শরীয়ত রয়েছে আমাদের সামনে সুতরাং আমার আপনার এই শরীয়তের বাহিরে অন্য কোনো পদ্ধতির অনুসরণ করার অনুমতি নেই আল্লাহর আলমিন বলছেন সৌরাতুল আনাম একশো পনেরো নম্বর আয়তে বলছেন ওয়াত্ম কালেমাতুরবিকা কম আদলা লা মুব্দি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রেরিত সংবিধান কালেমা তাম্মত পরিপূর্ণ কী দ্বারা সিদ্ আদলা সততা এবং ন্যায় দ্বারা লাবদ্দিল আলী কালেমাতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রদত্ত এই কালেমার পরিবর্তনকারী কেউ নেই সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন যেটা নাজিল করেছেন সেটা সততা ন্যায় পরিপূর্ণ र बाहरे जा सबग असत्य सबगुलो मिथ्या सबगुलो भष्टता एक विषय जाना उचित मर्मे जे हमारा आल्लाह रबुल आलमिन भलो जानें आमी कुन पथे परचालित हमार कल्याण जीवनटा सुंदर हमारौकिक जीवन परलौकिक जीवन है अत्यंत आनंदमय सुतरा आसन শরীয়ত বোঝার চেষ্টা করি এবং এই শরীয়তের উপরে প্রতিষ্ঠিত থাকার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমরা কি শরীয়তের বাহিরে যেতে পারবো যার অনুমতি কি আছে না শরীয়তের বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই এই শরীয়তটাই হলো ইসলাম যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরাই আল ইমরান সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির বিরতির পরে আলোচনা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে অবস্থান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি আসাল্লামের সন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না দর্শে আমার সাথে থাকুন দেখুন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 উনিশ নম্বর আয়তে ইন্দা দিন আন্দাল ইসলাম আল্লাহ রাবুল আলমিনের নিকটে মনোনীত দিন হল ইসলাম এর বাহিরে যত দিন ধর্ম থিওরি মতবাদ ইজম চালু আছে এটা আল্লাহর কাছে মনোনীত নয় আল্লাহ রাবুল আলমিন সৌর আলিমরান পঁচাশি নম্বর আয়তে বলছেন অমাই আবতা ইসলাম অহুয়াফিল আিরতে মিনাল হওয়া যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন ধর্ম বা কোন মতবাদের অন্বেষণ করবে তালাশ করবে অন্য দিন খুঁজবে ফালাই কোবালিন ওই ব্যক্তির পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য হবে না আপনি বা আমি ইসলাম ব্যতীত পৃথিবীর অন্য কোন ধর্ম বা অন্য কোনো মতবাদ অন্য কোনো থিউরি অন্য কোনো ইজম যদি গ্রহণ করি মেনে চলি এটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না তিনি গ্রহণ করবেন না বরং উল্টাটা কি হবে অহুয়াফিল আহিরাত ইমনাল খোয়াশরিন ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে যা তা ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নামী হবে সুতরাং আপনি একজন মুসলিম হলে আপনার জন্য আবশ্যকীয় কর্তব্য হল ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা ইজমের সাথে আপনি আমি সংশ্লিষ্ট হতে পারব না দুই নম্বর বিষয় আপনাকে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইসলাম বা দিন শরীয়ত পূর্ণাঙ্গ পরিপূর্ণ এর কোনো ঘাটতি নেই মোহাম্মদ সলাল্লাহ আলাইহাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে সাবিদের সামনে কথা বলছিলেন ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন কর্তিক নাজিল হল সুরায় তিন ইসলামা দিন আক আজকে তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম আমি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম তাহলে আল্লাহ কর্তৃক পূর্ণ করা হয়েছে ইসলামকে শরীয়তকে আল্লাহ রব্বুল আলমিন এই দিনের প্রতি রাজি হয়েছেন খুশি হয়েছেন সুতরাং আমি বা আপনি অন্য কোনো দিন কেন নির্ধারণ করতে যাব এর অনুমতি রব্বুল আলমিন আপনাকেও দেননি আমাকেও দেননি সুতরাং ইসলামকেই মেনে চলতে হবে এখন একটা প্রসঙ্গ তাহলে কি এই শরীয়তের আপনি কিছু অনুসরণ করবেন আর অন্য ধর্ম অন্য থিউরি বা অন্য মতবাদের কিছু অনুসরণ করবেন এই অনুমতি কি আছে না ইসলাম ব্যতীত যতগুলো পথ রয়েছে যতগুলো মাঝহাব মতবাদ রয়েছে সবগুলো ভ্রান্ত সবগুলো ভ্রষ্ট সবগুলো শয়তানের রাস্তা আল্লাহরবুল আলমিন এই এইজন্য মোমিন মান্দাকে সাবধান করে দিয়ে বলছেন সৌরাতুল বাকারা দুশো আট নম্বর আয়াতে বলছেন ইয়া তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে ইসলামের একটা অংশ মানবে আর অংশ মানবে না এমনটা হবে না যে ব্যক্তি যে জীবনে যে স্থানে যে ক্ষেত্রে যে পর্যায়ে অবস্থান করবে আল্লাহ পদত্ব বিধান ওই স্থানে মেনে চলবে যদি না মেনে চলে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর নীতি থেকে ইসলাম থেকে যদি কেউ অন্য কোনো সুযোগ খুঁজে অলোয়াতের শৈতান তোমরা শয়তানের পদঙ্ক গুলোর অনুসরণ করো না শয়তানের রাস্তা অনেক কিন্তু সেরাতে মুস্তাকিম ইসলাম প্রদত্ত আল্লাহ কর্তৃক শরীয়ত প্রদত্ত একটি রাস্তা আমার জন্য একটি পথ উন্মুক্ত আছে হাজারো পথ উন্মুক্ত নেই সুতরাং যদি কোনো ব্যক্তি ইসলামের এই পথ ছেড়ে এই বিধান ছেড়ে এই পদ্ধতি ছেড়ে যদি কোনো ব্যক্তি অন্য পদ্ধতি যায় সেটা হলো শয়তানের পদঙ্কনুসরণ শয়তানের আস্থান অনুসরণ ইন্ম আদম বুমিন এরপর আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইসলাম ব্যতীত অন্য কোনো ইজমের অনুসরণ করা যাবে না অনুসরণ অনুমতি নেই আরও দুঃখজনক ব্যাপার হলো কোনো ব্যক্তি জীবনের রাজনৈতিক ক্ষেত্রে অন্য মতবাদকে প্রাধান্য দিয়েছে অন্য মতবাদকে মেনেছে আর সালাতের ক্ষেত্রে ইসলামকে মেনেছে জাকাতের ক্ষেত্রে ইসলামকে মেনেছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইসলামকে মারেনি সুদ্ভিত্তিক ব্যবসা সে ব্যক্তি করছে চাকরির ক্ষেত্রে ঘোষের চাকরি করছে রাজনীতির ক্ষেত্রে পাশ্চাত্য ভিত্তিক বিভিন্ন মতবাদের অনুসরণ করে রাজনীতিক জীবনে বিচরণ করছে আবার যখন মসজিদে ফিরে আসছে তখন ইসলামের অনুসরণ করছে এই ব্যক্তি সম্পর্কে ইসলাম কি বলেছে শরীয়ত কি বলেছে এই অনুমতি আমার আপনার নেই আল্লাহ রব আলীন সুরাতি রাখুন আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহ কর্তৃক প্রেরিত বিধানের শরীয়তের একটা অংশ মানবে আর আর একটি অংশের সঙ্গে কুফুরি করবে আর অংশকে তুমি অস্বীকার করবে তুমি কি একটি ক্ষেত্রে আমার বিধান মেনে চলবে আর আর একটি ক্ষেত্রে মানবরচিত বিধান মেনে চলবে যে ব্যক্তি এই কাজ করবে তার পরিণাম হলো ফিল হায়াতের দুনিয়া দুনিয়া বিজীবনে এই ব্যক্তি লাঞ্ছিত হবে সাদ্দ আজাব আর কিয়ামতের দিন এই ব্যক্তিকে ধাবিত করা হবে কঠোর শাস্তির দিকে ওই ব্যক্তিকে জাহার নাম নিক্ষেপ করা হবে আল্লাহ রাবুল আলম বলছেন তারা আখেরাতের বিনিময়ে জাহান নামে তাদের শাস্তিকে হালকা করা হবে না এবার আপনি কোরআনের বিধানকে যদি স্বীকার করেন আপনি যদি কোরআনের বিধানকে মেনে নেন তাহলে আপনি এটা মানতে বাধ্য একক্ষেত্রে ইসলামকে মানবেন আর এক ক্ষেত্রে অন্য কোনো থিওরিকে মানবেন এই অনুমতি ইসলাম দেয়নি আপনার মনে হচ্ছে যে এ সমস্ত কথাবার্তা কোরআনে আছে এগুলো মানাটা তো জরুরি নয় আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা নসিহত থাকলেও পবিত্র কোরআনে যা বলা হয়েছে মোহাম্মদ সল্ল আলী আসাল্লাম হাদিসের মাধ্যমে যা বলেছেন সহিব বলে প্রমাণিত হয়েছে एर व्यत मोटे घटबे अतटुकुले तुकु घटवे एर विशे मध्य साढ़े उन्नीस ना बर बीस मध्य बीस हंड्रेडर मध्य हंड्रेड कमो हो बसा मूलत आपनार मतारणा आपनार मन सठता आनार मध्य मिथ्या संश्लिष्ट हो मिथ्यार मिश्रण हो শরীয়তকে আপনি মনে করেন এটা মানার বস্তু নয় এটা কেবল জানার বস্তু মানলাম কি না মানলাম সেটা নয় এই আয়াতকে অবজ্ঞা করার কারণেই আজকে দুনিয়াবি জীবনে যত রকম সঠতা যত রকমের দুর্নীতি যত রকম অন্যায় সব হচ্ছে আপনি মনে করছেন আমি মনে করছি এই মর্মে যে ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না ধর্ম অর্থনীতিতে ঢোকার অধিকার রাখে না ধর্ম রাষ্ট্রপরিচালনা অধিকার রাখে না অথচ আপনাকে জানতে হবে মোহাম্মদ সাল আলাইহাল্লাম যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমনি ইমাম ছিলেন মোহাম্মদ সাল্লাম যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন মোহাম্মদ সাল আলাইসাল্লাম তেমনি একজন বিজ্ঞ বিচারপতি ছিলেন ইসলাম আমার সামনে এসেছে আমাকে সার্বিক জীবন মানতে হবে এই জন্য হাদিসের মধ্যে কেতাবুল ইমারহ অর্থাৎ বিচার ও প্রশাসন অধ্যায় রয়েছে আপনি মনে করছেন ইসলাম শুধু সালাতের জন্য ইসলাম শুধু হজের জন্য যে না ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা একজন মানুষের জন্য যা প্রয়োজন সবই আছে যখনই কোনো ব্যক্তি সালাতের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানবে আবার রাজনীতির ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে মানবে এ ব্যক্তি পাক্কা মুনাফেক আবার কোন ব্যক্তি যদি শুধু সালাতের জাকাতের মোহাম্মদ সাল্লাহামকে মানে ব্যবসার ক্ষেত্রে যদি ইসলামের থিওরি না মানে আইনের ক্ষেত্রে যদি না মানে ওই ব্যক্তি পাক্কা মুনাফেক এই ব্যক্তির জন্যই দুনিয়াতে শাস্তি রয়েছে পরকালে জাহান নাম অপেক্ষা করছে তার শাস্তি হালকা করা হবে না আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে সকলকে শরিয়ত পূজার তৌফিক দান করে এবং শরীয়তের পূর্ণাঙ্গ আমুল করার জন্য তৌফিক দান করে আল্লাহ আমিনা ফিরকা আসসালাম আলাইকুম ওরি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 सम्पर् कीसलमर अन्य नीतिमाला जान अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेश सदव्यवहार करीवन दशा बार्धक है तब तक बीक् प्रकाश करा